প্রিয় দর্শক শ্রোতা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি সকিদার কিছু আলোচনা নিয়ে ইসলামী আকিদার বিশেষ একটি এটার ভয়াবহতার কারণে আল্লাহ কোরআন মাসিদের মধ্যে এটাকে সবচাইতে বড় জোলম আঁকার আখ্যায়িত করেছেন তাইলে শিরিক হচ্ছে সবচাইতে বড় পাপ এর উপরে আর কোন পাপ নেই লোবান ইসলাম তার সন্তানকে বলেছিলেন সুরের রহমানের তেরো নম্বর আয়তে যে আদিম যে হ্যাঁ আমার সন্তান প্রিয় সন্তান যে তুমি আল্লাহর সাথে শিরিক করবে না তিনি বলেন ইসলামকে জিজ্ঞাসা করলেন যে আদম মোহামদুল্লাহ যে আল্লাহর কাছে চাইতে বড় পাপ কোনটি তখন তিনি বলেন যে নির্ধারণ করবে অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন তারপরে তুমি শরীর নির্ধারণ করবে হ্যাঁ তারপর আমি বললাম ইন্নাদ আসলেই বড় গুণা তারপরে বললাম এই যে তারপরে আর কোন তখন তিনি বলছেন তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে বেবিচার করবে যেখানে পাড়া দেওয়ার কথা সেখানে বেবিচার করা তাইলে এটা হচ্ছে অপরাধ তাইলে এই তিনটা অপরাধের মধ্যে সবচাইতে বড় অপরাধ হিসেবে আখ্যায়িত করা হয়েছে সিরিখকে তাইলে সিঁড়ি বুঝা গেল সব চাইতে বড় জুলুম এর চাইতে আর বড় জুলুম হতে পারে না আর জুলুম মানে কি জুলুম মানে আহ জিনিসকে তার হম অজাগায় রাখা কোন জিনিসকে অলুম হম এটা আবার তিন প্রকার এক নম্বর অথবা পশু হোক অন্য কিছুর উপর জোলম করবে দ্বিতীয় নম্বর মানুষ নিজের উপর জোলম করবে এবং সেটা হচ্ছে পাপ করার মাধ্যমে মানুষ যখন পাপ করে তখন তাকে নিজকে সে যাহা করে তাহলে নিজের উপর নিজে জোলম করলো আল্লাহর বলেন সুরএর একশো তো দশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ যে ব্যক্তি করে। এবং এইভাবে নিজের উপর সে জলম করে পাপের মাধ্যমে তারপরে সে আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহর শাহুকে সে পাবে ক্ষমাশীল এবং দয়ালু হিসাবে সুতরাং নিজের উপর জোলম করলে পাপ করলে আল্লাহর শাহু ক্ষমা চাইতে বলেছেন এবং সেটা হচ্ছে সবচাইতে বড় জোলম জোলমের প্রকার মধ্যে সর্বোচ্চ হম এবং এই জোলম যদি কোরআন মাজিদের পরিভাষায় যদি জোলম বলা হয় সাধারণত তখন এই জোলমটাকেই বোঝানো হয় যেমন আল্লাহ আরো আয়তের মধ্যে বলেন আল্লাহ বলে তুমি আল্লাহ ছাড়া এমন কাউকে ডাকবে না যে তোমার কোন লাভ করতে পারবে না ক্ষতিও করতে পারবে না যদি এমন করে বসো যে আল্লাহ ছাড়া কাউকে ডাকো তাইলে তুমি জালিম হিসাবে খ্যাত হবে তোমাকে জালিম হিসেবে আখ্যায়িত করা হবে এরকম ভাবে সূর্যের হম যেটা লুকমান তার না। নিশ্চয় শিরিখ হচ্ছে বড় জুলুম আহ সুতরাং এই শিরিখটা সবচাইতে বড় জুলম হিসেবে আমরা চিনতে পারলাম এখন হচ্ছে শিরিখ এমন একটি গুণা যেটা আল্লাহ ক্ষমা করেন না এবং তাই আটচল্লিশ নম্বর আয়ের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ কখনো তার সাথে শরিক তিনি শরিক করার বাক্যে ক্ষমা করবেন না তবে এর চাইতে আল্লাহ ক্ষমা করতে পারেন একজন তৌহিদপন্থী মানুষ যদি শিড়িখ ছাড়া অন্য কোনো পাপ করে তাহলে তার দুটা অবস্থা হয় একটা হচ্ছে যে সে মৃত্যুর আগে সেই পাপ থেকে সে খাঁটি তোবা করে নেবে তাইলে আল্লাহ তার তোবা গ্রহণ করবেন দ্বিতীয় নম্বর হচ্ছে অথবা সে মরে গেল কিন্তু এই পাপ থেকে তো আল্লাহ আল্লাহ বলেন যে আল্লাহ করা ক্ষমা করবেন না অথচ এর নিচের গুনা আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন হম মৃত্যু বরণ করবে সে জাহান নামে প্রবেশ করবে হম এবং জাহান্ন কারণ এটা হচ্ছে আপনার বড় সিরিকে এই কারণে ক্ষমাযোগ্য অপরাধ নয় বরং এটা ক্ষমার অযোগ্য অপরাধ এই কারণে অবশ্যই মৃত্যু বরণ করবে হ্যাঁ অথচ সে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকেছে হ্যাঁ কোন শরিককে ডেকেছে তাইলে সে জাহান নামে প্রবেশ করবে বুকারের হাদিস সিরিক যদি কেউ করে থাকে এই সিরিকের পাশাপাশি কোনো আমল তার ফায়দা আসবে না जत सूंदर क्या ही हमको क्यों हम्म से मरे जाए আল্লাহর সাথে সিরিক করা অবস্থায় তাহলে তো সে হবে যদিও সে বড় বুজুর্গ হোক না কেন এর প্রমাণ হচ্ছে বলেন যে ব্যক্তি মৃত্যু বরণ করেছে অথচ সে আল্লাহর সাথে কাউকে শরিক করে নেই তাহলে সে জাহান্মে প্রবেশ করবে আর যে ব্যক্তি মৃত্যু করেছে আল্লাহর সাথে কোনো কিছু শিরিক করা অবস্থায় তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে বলেছেন বড় অপবাদ বলে আখ্যায়িত করেছেন সুরা নিচার আটচল্লিশ নম্বর আয়তে আল্লাহ শেখ বি যে ব্যক্তি আল্লাহর সাথে করবে সে যেন বড় একটি পাপ করে বসলে কারণ হচ্ছে সেদিকটা দুটি মারাত্মক আপনার মিথ্যার উপর উপর আপনার আহ এক নম্বর হচ্ছে যে আল্লাহর উপর সে অপবাদ দিয়েছে যে আল্লাহকে অন্যর সাথে সমপর্যায়ে রেখেছে দ্বিতীয় নম্বর হচ্ছে সে আল্লাহর সম্মানকে হানি করেছে কারণ সে আল্লাহর অধিকারকে অন্যকে দিয়েছে এই জন্য একটা বড় অপবাদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে যে ব্যক্তি আল্লাহর সাথে সিরিপ করবে সে চরম পদভষ্ট হিসেবে আখ্যায়িত হবে এবং এটা চরম ব্রষ্টতাই কারণে কারণ সিরিকের মাধ্যমে সত্য থেকে হেদায়ত থেকে দূরে সরে যায় একেবারে অনেক দূরে সরে যায় এই কারণে একশো ছয় নম্বর আয়ু বিল্লাহ ইল্লা রহমিল ইহাম্ম শেখুন যে অধিকাংশ মানুষ ইমানদার হওয়া অবস্থায় সে করে বসে সুতরাং একজন মুসলমানের দায়িত্ব যে সে এই সিঁড়ি থেকে অবশ্যই সতর্ক থাকবে এখন হচ্ছে যে সিঁড়ি থেকে সতর্ক হওয়া এটি কিন্তু কাজ আপনার না। যে বাধ্যতামূলক ভাবে দূরে থাকতে হবে একজন মুসলমানের দায়িত্ব হবে যে সিডের ব্যাপারে সে সতর্ক থাকবে এবং সিঁড়িকে পতিত হওয়াকে সে ভয় পাবে এবং এমন সমস্ত ব্যাপার থেকে দূরে থাকবে যেগুলো সিরকের দিকে পৌঁছে দেয় যেমন এমন বেদাত এমন সির্কের মাধ্যম যেগুলো আপনার সিরিকের দিকে পৌঁছে দিয়ে যাবে দিবে সেগুলো থেকেও দূরে থাকতে হবে যেমন কবরের উপর ঘর তৈরি করা হম এবং এরকমভাবে আপনার কোনো মাজার তৈরি করা হ্যাঁ এরকমভাবে কবর উপর মসজিদ তৈরি করা হ্যাঁ এই সমস্তগুলো থেকে দূরে থাকতে হবে কারণ এগুলো সিরিকে দিকে পৌঁছে দেয় এটার প্রমাণ দিচ্ছি এক নম্বর হচ্ছে আল্লাহ তালা আপনার ইব্রাহিম ইব্রাহিমের পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন যে আল্লাহ আমাকে এবং আমার সন্তানদেরকে হ্যাঁ মূর্তি পূজা থেকে দূরে রাখুন ইব্রাহিম যদি নিজের উপর ভয় পেতে পারে সিডের ব্যাপারে তারপরে এমন কোন ব্যক্তি আছে কি যে ইবাহিম ইরাহিম্লা বলেছেন ইব্রাহিম এমন কোন ব্যক্তি আছে যে ইব্রাহিম খালিদ আল্লাহ খালিল ইব্রাহিম চাইতে সে নিজকে নিরাপদ মনে করছে না কখনো হতে পারে না আরেকটা হাদিস হচ্ছে ষাটটি ধ্বংসাত্তর কা থাকবে সাহবাম বললেন সেগুলো কি বললেন আল্লাহর সাথে জাদু করা এবং অবৈধভাবে কাউকে হত্যা করা এবং ষুদ খাওয়া এবং এটিএম সম্পদ বক্ষণ করা এবং যুদ্ধের সময় পিছিয়ে পালিয়ে যাওয়া এবং এরকমভাবে সত্যি সাধী মহিলাকে বেবিচারের অপাত দেওয়া এগুলো থেকে দূরে থাকতে হবে তার মধ্যে সর্বপ্রথম রয়েছে কি আপনার শিল্প আরেকটি হাদিস সুপ্রমাণিত আছে মাহবুদ ইবনে লাবী দানা সরি হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইন্ন আখওয়া ফিম্মা আখাফু الله قال <سؤال> ادريا يقول <سؤال> الله عز وجلهم يوم القيامه اذا جزئ الناس باعمالهم اذهبوا الى الذين في الدنيا فانظروا هل تجدون عندهم جزاء مسند احمد হাদিস যে রাসূল যে আমি সবচেয়ে বেশি তোমাদের উপরে ভয় পাচ্ছি ছোট সিরিকে ছোট সিরিক বললেন সেটা হচ্ছে তখন এদেরকে বলবেন যারা এরকম মানুষকে দেখানোর জন্য আমল করেছে যে তোমরা ওদের কাছে চলে যাও দুনিয়াতে যাদেরকে দেখানোর জন্য আমল করেছিল। সুতরাং দেখো তাদের কাছে এর প্রতিদান পাওয়া যায় কিনা হ্যাঁ আমরা ইতিমধ্যে সিরিকে নিয়ে আলোচনা করেছিলামকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করতে হবে না শেষ পর্যন্ত গতি জাহান্ন ছাড়া আর কোনো কিছুই থাকবে না আল্লাহ আমাদেরকে সিরিপ থেকে দূরে থাকার তোফিক দান করুন